সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে নিজেরা আলোচনা করছিলাম কবিরা গুণাগুলো সম্পর্কে যাতে করে আমাদের মধ্যে অজ্ঞাতে অথবা অবহেলার কারণে কোনো কবিরাগুরা ছড়িয়ে না পড়ে হ্যাঁ বাস ভা না হুয়া তালার করার জন্যে তাই জেনে নিতে হবে ভালো আর মন্দকে কল্যাণ আর কল্লানকে অপরাধ আর সবের কাজকে আর তার রব্বল আরমিন ফরজ করেছেন আমাদের উপরে আর এই ফরজ বিষয়টি সকলের মধ্যে ভাগাভাগি করে আর জন্যেই আমাদের এই উদ্যোগ অবাশা আনা হুয়াতাল আমাদের সকলকে কবুল করুন এবং প্রত্যেকটি বিষয়ে জেনে জেনে আমল করার তৌফিক দিন আমরা সবাই বলি আমিন বন্ধুগণ আমরা আজকে একটি কবিরা গুণা নিয়ে আলোচনা করতে চাই আর তা হলো মিথ্যা কসম অবাস ভাড়া হতে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন সামাজিক জীব করে আমরা সমাজবদ্ধ জীবন যাপন করতে গিয়ে আমরা ভাই বাবা চাচা দাদা মামা খালু ঠিক এমনি করে আপন জনদেরকে নিয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে দেশ জাতি গ্রাম সমাজকে নিয়ে বসবাস করি কিন্তু এই বসবাসের মধ্যে আমাদের পরস্পরের লেনদেন আদান প্রদান করতে হয় আদান প্রদান লেনদেনে বিশ্বাসযোগ্যতা আর বিশ্বাসহীনতার প্রশ্ন রয়েছে অনেক ক্ষেত্রে নিজের বক্তব্যকে সত্য তা প্রতিষ্ঠিত করার জন্য কসম বলতে হয় কারণ মানুষ কসম খেয়ে বলা মানে যথার্থতা প্রমাণ করা সত্য প্রমাণ করা আর এই আমরা দেখতে পাই কসমের ব্যবহার আমাদের জীবনে অনেক অনেকভাবেই হয়ে থাকে হতে পারে কখনও কখনো বিচারের ব্যবস্থাপনায় বাদী বিবাদী কসম কাচ্ছে বিচারকের কাছে নিজের পক্ষে রায় আর যদি অথবা নিজের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার করার জন্যে আবার কখনোবা নিজেরা পারস্পরিক লেনদেনের জন্যেও লেনদেনের ব্যাপারে কসম খাচ্ছে আবার কখনোবা ব্যক্তি নিজের কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্যে কসম কাচ্ছে। আর এই কসম আমরা অনেকটাই হয়তো জেনে না জেনে করে ফেলি নিজেরা বুঝে না বুঝেও করি যেনারা কৌচিত কসম যদি খেতে হয় তাহলে অবশ্যই সে তার স্রষ্টা অল্লা সফানার নামেই কেবল খেতে হবে কিন্তু আবার প্রশ্ন হলো কসম কি কথায় কথায় সবসময় প্রতি মুহুর্তে দিনে আর রাতে সবসময় কসম না কসমের আধিক্যতাও নিজেদের মধ্যে তৈরি করা উচিত নয় বরং আমরা আমাদের জীবনকে প্রয়োজনে অবশ্যই কসম দিয়ে অবশ্যই কসমের সহযোগিতা নিয়ে চলব বটে কিন্তু কোনো ক্ষেত্রেই যাতে শরীয়তের সীমানা লঙ্ঘন না করে অন্যায় না হয়ে যায় শুধু তাই না আবলাসাল্লার নাম ছাড়া অন্য কারোর নামে কসব নেয়াটা শীর্ঘ তথা অংশীবাদিতার কাছাকাছি পৌঁছে যায় বলেই ফকিরগণ আলিম দিনগণ এমনকি রসুল সাল্লাহসব থেকে বর্ণিত হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে সুতরাং আসুন তাহলে আমরা কসমের ব্যাপারগুলো ভালোভাবে জেনে নিই যাতে করে প্রয়োজনে অবশ্যই সত্য এবং ন্যায় কসম আমরা খাব কিন্তু অবশ্যই অন্যায় মিথ্যা অসত্য অপ্রাসঙ্গিক অথবা অজাচিত কসম আমরা খাব না আল্লাহ তৌফিক দিন আমিন বন্ধুগণ কসম আরবি ভাষার শব্দ যদিও বাংলায় ব্যাপকভাবে প্রচলিত হয় কিন্তু বাংলায় অনুবাদ করলে কাসম এর বাংলা অনুবাদ হল শপথ অঙ্গীকার বা চুক্তি বলা যায় যদিও ইসলামী শারিয়াতে কসম শপথ বা চুক্তিকে তিন ভাগে ভাগ করা হয়েছে এবং এটাকে ভাগ করতে গিয়ে কসম এবং শপথকে খুব শক্ত যথার্থ বোঝানোর জন্য বলা ইয়ামিন মানে অঙ্গীকার আর ইয়ামিনকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হলো লাগ আটল ইয়ামিন, গামুস আটল ইমিন মুন আকাদা তো ব্যক্তি যখন কসম শপথ করে আর এই শপথটা কথায় কথায় অযাচিত এমনি এটাকে বলে লাগলো কথায় কথায় আল্লাহর কসব অমুকের কসম তমুকের কসম এইভাবে যখন কসম কেটেই থাকে এটাকে লাহবন বলা হয় এমনি অত টুটের মধ্যেই লেগে থাকে বারবার বার কথায় চাল আচরণে অভ্যাসে বের হতে থাকে এটা উচিত নয় যদি অসম হাঁদাহ তাহলে মানুষের অভ্যাসগত কারণে গুরুত্বহীন এ সকল কসম ডব্বুল আরমিন পাকরাও নাও করতে পারেন যদিও করি কেরি মানে অভ্যাস ভাঙা হতলা সতর্ক করে দিয়েছেন সাবধান করেছেন সুতরাং যাদের অভ্যাস কথায় কথায় কসম এমনি কসম সতর্ক হওয়া উচিত কারণ কসমটা একটি বিশেষ প্রেক্ষাপটে বিশেষ প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিষ্ঠিত অথবা বোঝানোর জন্য করতে হয় অযাচিতভাবে এমনিতেই করা উচিত নয় তো অযাচিত কথায় কথায় এমনিতেই কসম উচিত নয় রব্বুল আলমী সতর্ক করেছেন দ্বিতীয় প্রকার হল ইচ্ছা করে মিথ্যা শপথ এটাকে বলা গামুস মানে হলো ডুবে যাওয়া যে শপথ ব্যক্তিকে ডুবিয়ে দেয় ধ্বংস করে দেয় অতল গহব্বরে নামিয়ে দেয় নিজেই নিজে শপথ করে করে ধ্বংস হয়ে যাবে উচিত না মানুষের সুতরাং ইচ্ছা করে অতীতের যে কোনো বিষয়ের উপরে মিথ্যা শপথ উচিত নয় বলে ডুবে যাওয়া ডুবন্ত অথবা ধ্বংস হওয়া নিজেই অধপতিত হওয়া গামুস মানে এমন শপথ যার দ্বারা ব্যক্তি নিজেই ধ্বংস হয় আর শরীয়তের পরিভাষায় অতীতের যেকোনো ঘটনার জন্য ইচ্ছা করে মিথ্যা শপথ জেনে তাকে আমিনোজ বলে তব্বুল আলমিন তো বা না করলে তা ক্ষমা করবেন না সুতরাং ইচ্ছা করে পিছদের যে কোনো ঘটনার ব্যাপারে মিথ্যা শপথ করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অনেকেই হয়তো বিভিন্ন কারণে অতীতের ঘটনার ব্যাপারে মিথ্যা শপথ করে বসে আল্লাহকে ভয় করা উচিত কিসের জন্যে জেনে রাখা উচিত মিথ্যা শপথ করছেন পিছনের ঘটনার ব্যাপারে জেনে শুনে তব্বুল আলমিন তো সব কিছু দেখেন সব কিছু শুনেন কোনো কিছুই কর্তৃত্বের বাহিরে নয় তিনি সবকিছু উন্মুক্ত করে দেবেন ক্যামতের কঠিন দিনে বলবেন নিজেই নিজের আমল পড়ো ভালো আর মন্দ কল্যাণ আর অকল্যাণ জান্নাত আর জাহান্ন বলার জন্য তুমি নিজেই যথেষ্ট বলো জাজমেন্ট তুমিই দিতে পারো সুতরাং বন্ধুগণ ইচ্ছা করে অতীতের যে কোনো ঘটনার ব্যাপারে মিথ্যা শপথ করা থেকে আল্লাহ হেফাজত করো আর তৃতীয়ত ইয়ামিন মোনা আকাদা তার মানে ভবিষ্যতে ঘটিত বিষয়ের ব্যাপারে শপথ ভবিষ্যতের ঘটিত্য বিষয়ের ব্যাপারে ব্যক্তি শপথ করে বলে আমি এটা করবো অথবা করবো না দেব অথবা দেব না হবে অথবা হবে না এই ভবিষ্যতের যে কোনো ব্যাপারে ব্যক্তি যদি শপথ করে তাকে বলে ইয়ামিন আল মোনা আকাদা আর এই শপথ যদি ব্যক্তি ভঙ্গ করে ভবিষ্যতের ব্যাপারে কৃত শপথ ভঙ্গ করলে তাকে কাফারা দিতে হবে আর শপথ যদি করে ভঙ্গ করবে কেন এমন শপথ কেনই করবে যারা ভঙ্গ হবে জেনে শুনে করা উচিত চিন্তা করে করা উচিত বিবেক খাটিয়ে করা উচিত বিবেক বর্জিত অবস্থায় ভবিষ্যতের ব্যাপারে যে কোনো শপথ যদি কেউ করে আর তা ভঙ্গ করে কে অবশ্যই কাফারা দিতে হবে कर आन अल करीमे तौबा तो अवश्य काफफाराओ दी तौबाओ करते काफ़ाराओ दी काफारा हलो चार्टे जिनि एक नम्बर अब्लासुन अदाल भविष्य जो बेपारे शपथ करलो भंग कर याम आलमोनाकदा भविष्य बेपारे शपथ भंग करल प्रथम तरह काफफारा हलो दस जन मिसकिन के खाद्य देवे आना दुई नम्बर दस जन मिसकिन के पोशाक देव तीन नम्बर জন মিষ্ণিনকে খাদ্য দিতে পারেন না দশজন মিষ্ণকে পোশাক দিতেও যদি না পারে তাহলে এক দুই তিন আজ আগামী কাল পরশু এইভাবে তিনটে রোজা রাখতে হবে আর চতুর্থ না হয় একটি দাঁশকে মুক্ত করে দিতে হবে দাঁশ মুক্ত করতে হবে চারটির যে একটি কাফারা দিতে হবে তোবা তো অবশ্যই করতে হবে সুতরাং স্বাভাবিকভাবে নিজেদের পারস্পরিক আলোচনায় চর্চায় যে শপথ হয় কথায় কথায় শপথ রব্যুল আলমী সতর্ক করেছেন সাবধান করেছেন এর থেকে আলামাদের হেফাজত করুন দ্বিতীয়ত অতীতের যে কোনো ঘটনার ব্যাপারে ইচ্ছা করে মিথ্যা শপথ এটা গামুজ এটা ব্যক্তিকে ধ্বংস করে দেয় তও বা করাচা রব্বুল আমি তা ক্ষমা করেন না আর তিন নম্বর ভবিষ্যতের ব্যাপারে ঘটিতব্য যে কোনো কথা চাল চলন আচরণ লেনদেনের ব্যাপারে বলল ওয়াদা করল ওয়াদা যদি ওই শপথ যদি রক্ষা না করে তাহলে শপথ ভঙ্গের জন্যে কসম ভঙ্গের জন্য তাকে তৌবা অবশ্যই করতে হবে কাফারা দিতে হবে চারটির যে কোনো ভা না হ তাহলে আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দিন আমরা বলি আমিন শুধু তাই না কখনো কখনো নতুন বাস্তবতায় আমরা দেখতে পাই বিচারকের সামনে গিয়ে হয়তো বাদী বিবাদী পরস্পর বিরূপপূর্ণ বিষয় সমাধানের ব্যাপারে সাক্ষী উপস্থাপন করে সাক্ষীরা কি বাদী বিবাদীও কথা বলতে গিয়ে শপথ করতে হয় আর এই শপথ যদি মিথ্যা শপথ করে রব্বুল আলমিন দেখবেন না যে না রাখা উচিত প্রথমত তৌবা করা উচিত তৌবা ছাড়া রব্বুল আলমিন তা ক্ষমা কারণ কবিরাগুনা বন্ধুগণ শপথ মিথ্যা কসম অন্যায়ভাবে শপথ কবিরাগুনা এই প্রসঙ্গে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন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 সম্মুখ সামনে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে মনে মুক্ত বিন সিনানু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত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 মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যে ব্যবহার করছি সেজন্য ব্যবহার করতে হয়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 कथाजर इतिबमयिकाशी अनुष्ठान पिस সালামু আলাইকুম আহমাতুল্লাহ অধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম স্বাভাবিকভাবে আমাদের জীবন যাত্রায় যে কসম বা শপথ হয় তা তিন প্রকার একটি হল লাঘ একটি একটি হলো মোনা কথায় কথায় শপথ এটা লাঘু এর থেকে রব্বুল আর্মি সতর্ক করেছেন এই অভ্যাসটা বাদ দিতে হবে দ্বিতীয়ত অতীতের যে কোনো ঘটনার ব্যাপারে ইচ্ছাকৃত মিথ্যা শপথ এর জন্যে তৌবা করতে হবে যা মানুষকে ধ্বংস করে দেয় ধ্বংস থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বৃত্তি জীবনে আর করা যাবে না আর তৃতীয়ত ভবিষ্যতের যে কোনো ঘটনার ব্যাপারে কসম বা শপথ যদি কেউ করে তা রক্ষা করতে হবে যদি রক্ষা করতে না পারে তাহলে তাকে তৌবাও করতে হবে অবশ্যই কাফারাও দিতে হবে বদুগণ এবার যদি স্বাভাবিকভাবে আমরা বিচার প্রার্থীরা বিচারকের দরবারে গিয়ে বিচারকের কাঠ গড়ায় দাঁড়িয়ে যে শপথ এর কথা চিন্তা করি আমাদের দেশ আর জাতিতে কতজন কাট গড়ায় দাঁড়িয়ে সত্যি শপথ করেন সত্য কথা বলেন হয়তো নিজের জন্যে না হয় অন্যের জন্যে মিথ্যা শপথ করে কারণ হলফ নামা পরে কসম করে কথা বলতে হয় বিচারকের সামনে আজ বিভিন্নভাবে মিথ্যা কথা কসমকে বলা হচ্ছে দেখ কবি রাখু নিজের জন্যে না অন্যের জন্যে কার জন্যে করছেন রব্বুল আলমী এর থেকে হেফাজত করুন আমি বন্ধুগণ এর এরপরেও যদি আমরা দেখি যে কসম বিভিন্নভাবে পারিবারিক জীবনেও সংযুক্ত সম্পৃক্ত স্বামী স্ত্রী যাপন করতে গিয়ে কোনো কারণে বাদানুবাদ যদি তৈরি হয় তাহলে স্বামী স্ত্রী একজন আরেকজনের ব্যাপারে কোনো অভিযোগ উত্থাপন করলে কসম খাবে বিশেষ করে স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ উত্থাপন করে তাহলে কসম স্বামী বলতে হয় অপরদিকে স্ত্রীও কসম খেয়ে বলতে হয় আনাল কেরিমে তা উল্লেখ করেছে। রব্বুল আল আমিন কিন্তু এখানেও যদি কেউ মিথ্যা কসম মিথ্যা শপথ মিথ্যা অঙ্গীকারের আশ্রয় নেয় কবিরাগুনা এবার চিন্তা করুন জীবনে পারিবারিক আর সাংসারিক জীবনে কখনো কি মিথ্যা কসম আর শপথের আশ্রয় নিয়েছেন কবিরাগুনা রব্বুলালিন এর থেকে হেফাজত করুন শুধু তাই না বন্ধুগণ আরও ভয়াবহ বিষয় হল কসম কিভাবে খেতে হয় যদি খেতেই হয় কার নামে খেতে হয় এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না যে ধারা উচিত শপথ বা কসম সৃষ্টি বা আমরা যারা মানুষ আমরা সবাই কেবল একজনের নামেই খাবো তিনি হলেন আল্লাহ সুফান রাহত আলা সৃষ্টি করেছেন আমাদেরকে কারণ যার নামে কসম খাওয়ায় তারাকে সাক্ষী রাখা হয় না হো তাহলে আমাদের স্রষ্টা তিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী যে কোনো কসম খেলে তার নামেই খেতে হবে রব্বুল আলমিন ছাড়া অন্য কারো নামে কসম খাওয়াটা জায়জ নেই শরীয়ত অনুমোদন করে না ছাড়া অন্য নামে কসম খাওয়াটা কবি রাখো না কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমরা এই বিষয়টি না জানার কারণে অনেকে হয়তো ছেলের নামে বাবার নামে দাদার নামে স্ত্রীর নামে চন্দ্র সূর্য নদী নালা গাছ বৃক্ষের নামে কসম খাচ্ছি অতস শরীয় হারাম করেছে কসম খেতে হবে। সুফান হয়তো কেউ বলতে পারেন আল্লা সুফান নিজেও তো কসম খেয়েছেন আমরা দেখতে পাই রব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্যে তার বক্তব্য স্পষ্টভাবে প্রকাশ করতে গিয়ে নিজেও কসম খেয়েছেন যেমন তিনি বলেছেন ওয়াল আস সময়ের কসম রব্বুল আলমিন ও তিন ইব তিন এবং জৈতিনের কসম খেয়েছেন রব্বুল আলমিনাবে নুন কালাম হা এই প্রসঙ্গে সকল আলমে দিন মুফাসিনাম একমতলা তার কালাম করিমে আমাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলেছেন আর আমাদেরকে বুঝানোর ব্যাপারে সহজ সাবলীল করার জন্য তিনি নিজে সৃষ্টির মালিক তাই স্রষ্টা হয়ে সৃষ্টির নামে কসম খেয়ে সৃষ্টিকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন আমাদেরকে বুঝতে ও মুক্ত করেছেন বিবেকের দরওয়াজা কিন্তু আমরা কেউ কোনো সৃষ্টির নামে কসম খেতে পারি না আমাদেরকে কসম খাইলে কেবল আমরা অসহায়তার নামেই কসম খেতে হবে বন্ধুগণ তাহলে কি আজ আমরা শপথ নেব যে রব্বুল আলমিনের নামেই কসম খাব আর যদি কসম খাই তাহলে কথায় কথায় নয় অযাচিতভাবে নয় অন্যায়ভাবে নয় অতীতের ব্যাপারে মিথ্যা তথা গামুস শপথ নয় নিজেকে ধ্বংস করার জন্যে অনয় ভবিষ্যতের ব্যাপারে যে কোনো শপথ করলে অবশ্যই পূর্ণ করার চেষ্টাই করব, যদি লঙ্ঘন হয় তো করব কাফফারা কাফারা কিন্তু বন্ধুগণ আমাদের সমাজের বাস্তব অবস্থা কি আমরা দেখতে পাই हाग को स्वामी स्त्री एक जन आते कसम खाते बोलते माथाय कसम मायर माथाय हाथ दिए कसम स्त्री माथाय हाथ दिए कसम ठीक एम विभिन्न द्रव्य विभिन्न वस्तुर विभिन्न विषय कसम खाचे शुद्ध तईना और दुर्भाग्यनक सत्य आज हम समाजे चलते छे। अनेक ऐले मेयर परस्पर कसम खाए चाँदार सूर्य के स्षी रेखे গ্রহ আর নক্ষত্রকে কসম সাক্ষী রেখেবিল্লাহ আলী শুধু তাই না অনেকে জীবিত মৃত অনেক ব্যক্তির নামেও কসম খায় সুতরাং আপ আসফানা ছাড়া অন্য যে কোনো সৃষ্টির নামে তা হোক জীবিত তা হোক মৃত তা হোক জল তা হোক জীব যেকোনো বিষয়ে কসম খাওয়া যাবে না কেবল আব আসফান আবতালার নামেই কসম খেতে হবে কারণ আল্লাহ সুফা আনাহ তার অনেক গুরু গুণবাচক নাম রয়েছে রব্বুল আলমিন চিরস্থায়ী চিরঞ্জীব তাকে নিদ্রা তন্দ্রা আর ঘুম পায় না তার কোনো মুখাপেক্ষিতা নেই সুতরাং যিনি সকল ব্যাপারের সাক্ষী সব কিছু দেখতে পান সব জায়গায় তার কর্তৃত্ব শপথ তার নামেই হতে হবে তবে জেনে কাউচিত উচিত শপথ করার ব্যাপারে আমাদের মধ্যে যেতে ভয় তৈরি হয় কারণ অনেক মানুষ কেবল শপথ করে করে ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে মানে অনেক সাক্ষী রয়েছে আমরা যদি প্রাসঙ্গিকভাবে বলি প্রত্যেকটি মানুষ নিজ নিজ অবস্থানে থেকে শপথ গ্রহণ করে শপথ যদি ভঙ্গ না করে তার পরিণাম পৃথিবীতেই দুর্ভাগ্যজনক বাস্তবতায় তাকে আশ্রয় ধরে অন্ততে একটি উদাহরণ দেই বর্তমান পৃথিবীতে বিভিন্ন বাস্তবতায় মানুষজনের নেতা যারা নির্বাচিত হয় তাদেরকে শপথ নিতে হয় শপথ নিতে হয় এবং তাদের শপথকে রক্ষা করার অঙ্গীকার নিয়েই ক্ষমতায় বসেন শপথ রক্ষা করার সর্বাত্মক চেষ্টা যারা করে মানুষজন তা দেখতে পায় পরবর্তী পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ায় অথবা যে কোনো প্রক্রিয়ায় মানুষজনের কাছে যখন তারা যায় মানুষজন বাহবা দেয় ধন্যবাদ দেয় কিন্তু যে শপথকে ভুলে গিয়ে উল্টু হয়ে যায় তার পরিস্থিতি পৃথিবীতেই উল্টে যায় সম্মানের সর্বোচ্চ আসন থেকে জেলখানার অন্ধ কুটিরিতেও যেতে হয় পৃথিবীর ইতিহাসে এমন অনেক সাক্ষী রয়েছে আমাদের ডানে বাবে সামনে পিছনে অনেক সাক্ষী নিজেরা চিন্তা করলেই পাব শপথ যারা ভঙ্গ করে তার অবস্থা কেমন হয় বন্ধুগণ শুধু তাই না মিথ্যা শপথ করা এবং শপথ করে তা ভঙ্গ করা মুনাফিকদের আলামত কবিরাগুনা তো অবশ্যই পাশাপাশি মুনাফিকের তকমা লেগে যাবে কারণ মাহমদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম নিজে সতর্ক করে দিয়ে বলেছেন মুনাফিক থেকে সাবধান মুনাফিক তারাই যারা কথা বললে মিথ্যা কথা বলে শপথ করলে তা ভঙ্গ করে মিথ্যা কসম গায় কসম বললেই মিথ্যা কসম করে মুনাফিক ঝগড়া লাগলেই গালিগালা শুরু করে মুনাফেক সুতরাং বন্ধুগণ শপথ করবেন মিথ্যা মুনাফেকই কবিরাগুনা তো অবশ্যই আর শপথ ছাড়া অন্য কারো নামে করবেন এটাও কবিরাগুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী হোসাল্লাম এবং তার সাহবাইকার আমরা দিয়ে আল্লাহান হুক এই পৃথিবীতে আমাদের জন্যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন জীবন জীবনযাত্রায় চলতে গিয়ে শপথ যদি করতে হয় বুঝে শুনে করতে হবে অঙ্গিকার যদি করতে হয় বুঝে শুনে করতে হবে ক্ষমতায় বসতে গিয়ে অঙ্গীকার রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করতে হবে যে চেষ্টা করে রব্বুল আলমী তাকে সহযোগিতা করে আর যে চেষ্টা করে করেন ধ্বংস হয়ে যায় সুতরাং আজকে আমাদের পরিবারে পারিবারিক জীবনে আমাদের সমাজে আমাদের রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবনে শপথের যে বাস্তবতা হচ্ছে শুধু তাই না অনেক ফকিগণ বলেন এই যে কসম আর শপথ কসম শপথ এবং অঙ্গীকার একসাথেই জড়িত এর সাথে চুক্তিকেও সংযুক্ত করা যায় ইচ্ছা করে চুক্তি করলাম স্বেচ্ছায় ভঙ্গ করে দিলাম চুক্তির লঙ্ঘন এটাও কবি রাখুন না সুতরাং আজ কত না চুক্তি আমরা লঙ্ঘন করছি কত না শপথ ভঙ্গ করছি কত না কসম অন্যায়ভাবে খাচ্ছি এই সব করে করে আমরা কবিরা গুনায় লিপ্ত হচ্ছি এবাদত কবুল হবে কেমনি নিজেরা নিজেদেরকে আবিষ্কার করা উচিত নিজের অবস্থান থেকে রব্বুল আলমীন যাতে আমাদের প্রত্যেককে মিথ্যা শপথ মিথ্যা কসম অন্যায় কসম থেকে হেফাজত করেন আর যদি কখনো কারো দ্বারা ভবিষ্যতের ব্যাপারে কোনো কসম হয়ে গিয়ে থাকে অথচতা লঙ্ঘন করেছেন আল্লাহর বস্তে তো বা তো করবেনি কাফারাও আদায় করে দেবেন কাফফারা যদি আদায় না করেন তাহলে অপরাধ কবিরা গুনাত অবশ্যই অপরাধটা আরও বাড়বে সুতরাং বিনয়ের সাথে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই আসুন না কসম আর শপথের ব্যাপারে আমরা সতর্ক হই সাবধান হই কথায় কথায় শপথ করার অভ্যাস নিজেরা ছেড়ে দেই। পরিবারে সমাজে বাচ্চা কাচ্চা তাদেরকে শেখাই না কথায় কথায় কসম নয় আর রব্বুর আলমিন ছাড়া অন্য কারো নামেও কসম নয় আর অবশ্যই যত শপথ তা রক্ষা করার চেষ্টা করব। যত চুক্তি তা রক্ষা করার চেষ্টা করব। যত অঙ্গীকার তা রক্ষা করার চেষ্টা করব। কারণ চুক্তি অঙ্গীকার শপথ আর কসম লঙ্ঘন করা কবিরা আজ আমরা হয়তো অনেক দিক থেকে পারিবারিক সামাজিক জাতিগতভাবেও ভাবেও কবিরাগুনায় লিপ্ত রয়েছি কসম ভঙ্গের মাধ্যমে শপথ ভঙ্গের মাধ্যমে চুক্তি লঙ্ঘনের মাধ্যমে আল্লাহ আলহ আমাদের সকলকে এর থেকে পরিত্রাণ করুন উদ্ধার করুন আমিনামালাইকুমাত कथा पूर्वे सफलता कुरान तेलावि शैम पालन करज कर দেখুন সকাল ছটায় বাংলাদেশে বাংলায়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 जयंट डर जाके नायक देख अर्धांगिनी नात्वांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल्